বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ওরমতুল্লাহিবরক আলহামদুলিল্লাহ রবিআ ওসলাম সলীন মোহাম্মদ ওয়াল আলহি ও সাবিহিহান সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে শেয়ার করছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর আমাদের সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ইতিমধ্যে আমরা একজন আদর্শ মুসলিম তার মহিমান্বিত রব আল্লাহরবুল আলমিনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে করণীয় বিষয়গুলো আছে সেই করণীয় বিষয়গুলো একটি একটি করে আলোচনা করে এসেছি আজকের আলোচনায় আমরা যেই পয়েন্টটি তুলে ধরতে চাই তা হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি বেশি বেশি করে আল্লাহ সব তালায় জিকের করবেন আল্লাহর রাবুল আলমীর স্মরণ করবেন জিকিরের বিষয়ে আমরা অনেকগুলো কথা ইতিমধ্যে কয়েকটি পর্বে তুলে ধরেছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা গত পর্বে আমরা বলেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের জেকের করবেন যেভাবে রসল্লাহ সাল্লাহ সাল্লাম জিকের করতে বলেছেন বা শিখিয়েছেন যে পদ্ধতি আমাদেরকে জানিয়েছেন এখানে ইস্তেহাদ করার কোনো সুযোগ নেই এখানে কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে তৈরি করার কোনো সুযোগ নেই গবেষণা বা আন্দাজ অনুমান করার কোনো সুযোগ নেই আন্দাজের ভিত্তিতে বা গবেষণার ভিত্তিতে বা নিজের ইচ্ছার ভিত্তিতে কোনো জিকির কেউ আবিষ্কার করলে সেই জিকিরটুকু সত্যিকার অত গ্রহণযোগ্য হবে না এবং এর এরপর আমরা বলেছিলাম যে কোরআনিক রিম হচ্ছে মূলত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির যার মাধ্যমে আল্লাহ সুবাহান তালায় নৈকট্য লাভ করা যায় তাই আল্লাহ রব্বুল আলমীর নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তার এই কিতাব অবতীর্ণ করেছেন এবং বান্দাদেরকে তার এই কিতাব তেলাওয়াত করতে নির্দেশ দিয়েছেন ওন এথিল কোরআন আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যাতে কোরআন তেলাওয়াত করি তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআনে করিমকে তেলাওয়াত করবেন এবং বেশি বেশি করে তেলাওয়াত করবেন যেহেতু এই কোরআন তেলাবাতের মধ্যে আল্লাহ সুবাহানব তালায় জিকির রয়েছে এবং এটিও আল্লাহ রব্বুল্লি একটি জিকির এখানে আমরা ওই সমস্যা বা বিভ্রান্তি অপনোদন করতে চাই যে বিভ্রান্তিতে বলা হয় যে কোরআন তেল আবাদ এটি মূলত মানে একটি ইবাদত ঠিকই আছে কিন্তু এটি আসলে জিকির না আমরা আমাদের সমাজের মধ্যে আমরা এটা লক্ষ্য করে থাকি যে অনেককে বলতে দেখি যে না জিকির তো হচ্ছে ভিন্ন জিনিস জিকির হচ্ছে কেউ আল্লাহ আল্লাহ করবে লাদ করবে ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা সমাজের মধ্যে প্রচলিত জিকির যেগুলো আছে সেগুলো আমরা বুঝি কিন্তু কোরআন তেলাওয়াত যে জিকির এবং কোরআন তেলাওয়াজ যে অন্যতম একটি শ্রেষ্ঠ জিকির যার মাধ্যমে আল্লাহ সো মাহানব তালা নৈকট্য লাভ করা যায় আল্লাহ রাবুল আলমিনের কাছে সান্নিধ্য লাভ করা যায় কিন্তু সে বিষয়টি আমরা অনেকে বুঝি না ফলে দেখা যায় যে অনেককেই কোরআন তেলাওয়াতকে গুরুত্ব না দিয়ে কোরআন তেলাওয়াতের প্রতি মনের আগ্রহ প্রকাশ না করে সে ব্যক্তিকে আমরা লক্ষ্য করি তিনি তথাকথিত যে জিকির প্রচলিত যে জিকির আছে আমাদের সমাজের মধ্যে সেগুলোর জন্য গুরুত্ব দিয়ে থাকেন এবং সেগুলোর জন্য দেখা যায় বিভিন্ন সরাাতের পরে কখনো মাগরীবের সলাতেের পরে কখনো ঈশার সরাতে পরে কখনো ফজরের সোলাতে পরে আমরা সময় নির্ধারণ করিনি এবং সময় নির্ধারণ করে আমরা সেই জিকিরের প্রতি গুরুত্ব দিয়ে থাকি যে জিকির আমরা আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধভাবে আমরা যে জিকির করে থাকি সামষ্টিকভাবে যে জিকির করে থাকি দেখা যায় যে আমরা সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি বরং ওই সামষ্টিক বা ঐক্যবদ্ধ জিকিরটি মূলত প্রশ্নবিদ্ধ যেহেতু রসুল্লাহ সাল্লা উলিসের হাদিসের মাধ্যমে এই ধরনের কোনো জিজ্ঞাসা সাব্যস্ত হয়নি কিন্তু আপনি কোরআন তেলাবাদ করবেন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করার জন্য আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা এবং সন্তুষ্টি লাভ করার জন্য কোরআন তেলাওয়াত করবে আমরা গত বর্গের সেই দৃষ্টি আকর্ষণ করেছিলাম এই বিষয়টি যে আদর্শ মুসলিম ব্যক্তি কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার ইমানকে বৃদ্ধি করবে আমলকে সমৃদ্ধ করবে কারণ কোরআন তেলাওয়াত যত বেশি করবে তত বেশি তার ইমান বৃদ্ধি পায় এবং তার আমলের মধ্যে পরিবর্তন আসবে যখন সে কোরআনকে সত্যিকারভাবে উপলব্ধি করবে কোরআনকে সত্যিকার ভাবে বুঝতে পারবে তাই বেশি বেশি তিনি কোরআন তিলাহবাদ করবেন এবং কোরআন তিল আবাদের মাধ্যমে তিনি আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করবেন এই মর্মে খাব্বাদী আলাহুতালু থেকে একটি বর্ণনা রয়েছে খাবি আল্লাহ তালু বলেন তিনি এক ব্যক্তিকে বললেন তুমি আল্লাহ রবুল্লা আলমিনে নৈকট্য লাভ করো যতটুকু তোমার সম্ভব হয় তোমার সাথে যতটুকু গুলায় ততটুকু আল্লাহ রবুল আলমিনের নৈকট লাভ করো এবং একটি কথা ভালো করে জেনে রাখবে সেটি হচ্ছে তুমি আল্লাহ রব্বুল আলমের নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে প্রিয় যে জিনিসটি আল্লাহ রাবুল আলমিনের কাছে তা হচ্ছে আল্লাহ রবুল আলমিন কালাম আল্লাহ কালামের ছে আল্লাহ রবুল আলমিনের কিতাব এবং কোরআনের আর কোনো প্রিয় জিনিস আল্লাহ রাবুল আলমিনের কাছে তার লাভ করার জন্য নেই যেহেতু আল্লাহ রবুল কালাম যেই কালামটি আল্লাহ সুবাহান তালার এর মর্যাদা আল্লাহ রাবুল আলমিনের কাছে অপরিসীম এবং এটি হচ্ছে আল্লাহ সুবাহানু তালার অন্যতম একটি গুণ এবং সেফাত তাই আল্লাহর বান্দা যখন তার আল্লাহ রবুল আলমের কালাম তেল করবে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি লাভ করার জন্য আল্লাহ রাবুল আলমীর নৈকট্য লাভ করার জন্য সে অনেক কাছে পৌঁছে যাবে এই আলোচনার পরে আমরা ছয় নম্বর যে পয়েন্টটি রয়েছে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সেটি আপনাদের দেশটি আকর্ষণ করবো সেখানে আমরা দুটি কথা বলবো এক নম্বর হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি আল্লাহ রবুল আলমীরে জিকির করবেন এই জিকিরের আগেই তিনি সত্যিকার জিকিরের উদ্দেশ্য এবং জিকিরের মধ্যে তার নিয়তকে সত্য করে সঠিক করে সংশোধন করে নেবেন কারণ জিকির করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি অনেককেই শুধুমাত্র প্রদর্শন ইচ্ছার জন্য লোকদেরকে শোনানোর জন্য একজন জাকির উল্লাহ আল্লাহ রবুল আলমিনীর জিকিরকারী নিজেকে এইভাবে প্রকাশ করার জন্য তিনি জিকির করে থাকেন তাই আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যে জিকির করবেন জিকিরের আগেই তিনি তার নিয়তকে সংশোধন করে নেবেন পরিশুদ্ধ করে নেবেন একজন ব্যক্তি যদি তার নিয়তকে পরিশুদ্ধ না করে কোনো এবাদতের ক্ষেত্রে তার ওই ইবাদতটুকু পণ্ড হয়ে যায় তার এ বাদতটুকু আল্লাহ রবুল আলমের কাছে গ্রহণযোগ্য হয় না সেটা জিকির হোক সেটা সলাাত হোক সেটা সৌম হোক সেটা হজ হোক যেটাই হোক না কেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে তিনি যখনই জিকির করবেন আল্লাহ রব্বুল আলমিনের জন্য তখন আগেই তিনি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির বিষয়টি নিশ্চিত করে নেবেন এবং তার নিয়তকে সংশোধন করে নেবেন আমরা জানি বান্ধা দুটি উদ্দেশ্যে বা দুটি কারণে আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে থাকে আদর্শমস্তিন ব্যক্তিও সেটাই উপলব্ধি করবে এবং জানবে দুটি উদ্দেশ্যে মূলত একজন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে থাকে প্রথম উদ্দেশ্য হচ্ছে জিকিরটা তার হবে লিল্লাহ আউলি ওয়িল্লা তার জিকিরটুকু হবে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যে যেই কারণে আল্লাহ সুবাহ বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন ওয়াই মিরু ইহ মোখল সিন আলাউদ্দিন সুরালবাইনার মধ্যে আল্লাহ সুহারা তারা সাদ করেন ওমা উমিরু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ রবুল আলমিনে তারা ইবাদত করবে মোখলে সিন আলাহদ্দিন আনুগত্যকে দিনকে আল্লাহ রব্বুল আলমিনের জন্য একেবারে একনিষ্ঠ করে একনিষ্ঠভাবে একমাত্র উদ্দেশ্য হবে প্রত্যেকটি ইবাদতের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর রেজামন্দি আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি লাভ করা তাই কোনো বান্ধা যখন আল্লাহ রবুল আলমিন জিকির করবে তখন তার উদ্দেশ্য হবে একটাই হয়তো লিল্লা ঝিল্লা জিকির করবে আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টির জন্য জিকির করবে অথবা আল্লাহরবুল আলমিনের ভালোবাসা পাওয়ার জন্য জিকির করবে যেটি আমরা বলেছি লিল্লাহ দ্বিতীয় কারণ হচ্ছে যে কারণে জিকির করবে সেটি হচ্ছে বান্দা কখনো কখনো লিল্লাহ জিকির ছাড়াও বান্দা নিজের মাস্তাহাতের জন্য নিজের কল্যাণ কামনা করার জন্য জিকির করে থাকে আর এটাকে বলা হয়েছিল লিমাস্তাহাতিল আব্দ বান্দা আল্লাহ রাবুল আলমী জিকির করবে আল্লাহ রাবুল আলমীর স্মরণ করবে সেটি লিমাস্তাহাতিল আব্দে বান্দার সুযোগ সুবিধার জন্য বান্দা আল্লাহ রবুল আলমীর কাছে চাওয়ার জন্য বা কোনো কিছু তুলে ধরার জন্য যদি কোনো মাসলাহাতে আল্লাহুলেরিকির করে আল্লাহ রাশিতে অথবা দোয়া ও সুয়াল অথবা সেটা আল্লাহ রবুল আলমের কাছে চাওয়া সুতরাং জিকির এর মধ্যে আমরা দেখতে যে জিকিরের দ্বিতীয় যে প্রকারটি সেই প্রকারটি হচ্ছে মূলত সত্যিকার অর্থে দোয়া তলব যেমন আমরা যখন উজু করব কোনো মান্না যখন উজু করে উজু করার পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করবো আল্লাহ আলী থী ওয়াইজা মিনাল মিনার মতিনে আল্লাহ আপনি আমাদেরকে থৌবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন এবং ওয়াইজা আল নিমিনার যারা পবিত্রতা অর্জন করেছে যথাযথভাবে তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করুন এই দোয়াটি জেখের রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটি হয়তো আল্লাহ রাবুল্লা আলমের কাছে চাইবে অথবা দোয়া করবে অথবা সুয়াল করবে তলব দোয়া সুয়াল এই তিনটার মধ্যে যে কোন একটি হবে এখন বান্ধা যখন তার মাস্তাহের জন্য আল্লাহুল কাছে জিকির করবে তখন তার জিকির মধ্যে হয়তো দোয়া থাকবে অথবা আল্লাহুলের কাছে সুয়াল থাকবে অথবা আল্লাহ রাবুল আহমীর কাছে কোনো বিষয়ে তলব থাকবে মূলত তলব দোয়া সুয়াল কাছাকাছি শব্দই এর মধ্যে কিছু শাব্দিক পার্থক্য রয়েছে শুধুমাত্র মূলত একই কনসেপ্ট একই ধারণা বা একই বক্তব্য এর মধ্যে মর্মকথা একই মূল কথা একই তাই বান্ধা আল্লাহুল কাছে তলব করবেন বা দোয়াক করবেন সেটাই আমাদেরকে শিক্ষা দেওয়া উচিত বিভিন্ন জিকিরের মধ্যে রেসুল উল্লাহ সাল্লা উলিয় সাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে এইভাবেই শিক্ষা দিয়েছেন যেমন একটি উদাহরণ দিয়ে আপনাদের কাছে স্পষ্ট হবে রসুল উল্লাহসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যখন টয়লেটে যাবো আমরা বলবো আল্লাহ আউদা মিনাল খুব খাবা ইস এ আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি মিনাল খুব খাবা ইস নিকৃষ্টতম শেতান নর এবং নারী থেকে এখানেও আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এই জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ রবুল্লা আলমের কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং এটাকে বলা হয়ে থাকে দোয়া আল্লাহ রবুল আলমীর কাছে আমরা দোয়া করছি যে আমাদেরকে এই কাজটুকু দিন এটাকে আলামাইকর চেঞ্জ হচ্ছে দোয়া তাই জিকিরের একটি প্রকার হচ্ছে দোয়া ওয়ামাইহী আর যে জিকিরটুকু আল্লাহ রব্বুল আলমীর জন্য হবে এই জিকিরের মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে ইল্লাহি ফাহুয়া ইম্মাল হাম যেটা আমরা আগে আলোচনার মধ্যে বলেছিলাম শেখুল ইসলামুল্ল কাই রহমতুল আলাই আলাবিল মিনাল খেলিমি তৈ্যিবের মধ্যে তিনি উল্লেখ করেছেন এই কিতাবের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর্ষণ করেছেন ইতিপূর্বে একটি পর্বের মধ্যে এই বিষয়টি আমরা বলেছি যে যখন কোন দেখে আল্লাহ রব্বুল আলমিনের জন্য হবে সেটিও তিন প্রকার সেটি হল ইম হাম হয়তো সেটি আল্লাহ রবুল আলমিনের প্রশংসার জন্য হবে অথবা ইম্মল তেন তেসবি অথবা আল্লাহ রব্বুল আলমের স্তুতি আল্লাহ সুবাহন তালাহর প্রশংসা এবং তার তুলে ধরার জন্য হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হল বিরুতির এখনই আমরা বিরতিতে যাচ্ছি, একটু পই ফিরেসবো তক্ষ আমাদের সাথেই থাকুন শির্ চাও দিকে চলছে এক জোয়ার। বিদাতের প্রচন্ড কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তা সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন ম সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সাল্লাহ সাল্লামের মনেভুক্ত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 আমরা জীবনের উত্থান পতন চড়াই আনন্দ উত্তা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায়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 দুটি মাকসেদ দুটি অবজেক্টিভ তার জন্য রয়েছে হয়তো সেটি তার নিজের মাস্তাহাতের জন্য নিজের মাস্তাহাতে আল্লাহ রবুল আলমীর কাছে কিছু জিনিস সেতুর দৌড়বে অথবা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য একেবারেই লিল্লা আল্লাহ রবুল আলমিনের জিক্রের করবে সেখানে আমরা বলেছি যদি ফামাকিল্লা যেটি আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য হবে শুধুমাত্র তাহলে তার জন্য শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ বলেছেন সেখানে তিনটি বিষয় রয়েছে কিভাবে আমরা আল্লাহ রব্বুল আলমের জিকিরটুকু করবো সেটিকে শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের নাম উচ্চারণ করবো শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলব না ইল্লাহ ইল্লাহ বলব না বলব মানে আমার এই জিকিরটুকু কীভাবে হবে কোন পদ্ধতিতে হবে এবং জিকির মধ্যে মূল কি জিনিসটুকু পেতে হবে যে জিনিসটুকু পেলে আল্লাহবুল আলমীর সন্তুষ্টি আমি অর্জন করতে পারবো এবং যার মাধ্যমে সত্যিকার সেটি আল্লাহ রব্বুল আলমীর কাছে গ্রহণযোগ্য জিকির হবে এজন্য সেখানে তিনটি পয়েন্ট রয়েছে ইমালিল হাম সেটি হয়তো আল্লাহ রাবুল আলমীর প্রশংসার জন্য হবে প্রশংসা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের জন্য জমিল আল্লাহ রবুল আলমিনের সুন্দর বিষয়গুলো তুলে ধরবে আল্লাহ রবীত্বের বিষয়গুলো অথবা তার এই জিকির হবে আল্লাহ রাবুল আলমিনের সানা গুনাগুন আলোচনা করার জন্য এবং তার পবিত্রতা আলোচনা করার জন্য যেমন এবং জমিনে যারা আছে সবাই আল্লাহ রব্বুল আলমীর তসবিহ আল্লাহর সুবাহনতলার স্তুতি বর্ণনা করে আল্লাহ রবুল আলমীর পবিত্রতা বর্ণনা করে এইভাবে আল্লাহ রবুল আলমিনের পবিত্রতা এবং তার গুনাগুণগুলো তুলে ধরবে ওয়া ইমালিল মাইজ অথবা আল্লাহ রবুল আলমীর জিকের করবে আল্লাহ রবুল আলমিনের বড়ত্ব তার শ্রেষ্ঠত্ব তার মহত্ব এবং তার গুরুত্ব তার রাজত্বের বিষয়গুলো তুলে ধরার জন্য আল্লাহ রাবুল আলমিন এই পয়েন্টে জিকির হবে তাহলে এই তিনটি পয়েন্টে মূলত আল্লাহর বান্দা সত্যিকার অর্থে জিকির করবে তাই যদি কোনো জিকের আল্লাহ রব্বুল আলমিনের জিকের করবো আল্লাহ সুবাহান তালায় সন্তুষ্টির জন্য আর সেই জিকির যদি হাম থেকে মুক্ত হয় থানা থেকে মুক্ত হয় তসমিহ থেকে মুক্ত হয় ম্যাজিদ থেকে মুক্ত হয় মানে এই তিনটি জিনিস থেকে মুক্ত হয় তাহলে বুঝতে হবে সেটি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলমের হয়নি যে জিকিরের মাধ্যমে আল্লাহ সুবাহান বান্দা থেকে ইবাদত লাভ করতে চেয়েছেন সেই জিকিরটুকু হয়নি এই জন্যই আল্লাহ সুবাহ তালা যখন বান্দাকে জিকির শিক্ষা দিয়েছেন কোরআনী করিমের মধ্যে কোরআনী করিমের সুরাল ফাতেহা শুরুতে যখন বান্দাকে সত্যিকার আল্লাহ রাব্বুল আলমীর জিকিরের বিষয়টি শিক্ষা দেন তখন আল্লাহ রব্বুল আলমিন তিনটি পয়েন্টে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন এর মধ্যে আল্লাহ সুবহানতালার শংসার বিষয়টি এসেছে আর সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমীর জন্য হামদ সকল প্রকার প্রশংসার কথা বলা হচ্ছে এরপরে আর রহমানিম যে বান্দা আল্লাহ রব্বুল আলমিন স্নানা করল গুণাগুণ তুলে ধরল তিনি রহমান তিনি রাহিম তিনি অতীব দয়ালু এবং তিনি অরম করুণাময় আল্লাহ রাব্বুল আলমিনের এই যে মানে দয়ার বিষয়গুলো তুলে ধরেছে এটি হচ্ছে আল্লাহ সুবাহান ও তালার গুণাগুণ তার পবিত্রতার বিষয়গুলো তুলে ধরা যে তিনি রহমতে পরিপূর্ণ এরপর মায়ালিক ইয়ুদ্দিন এই সুরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আরেকটি বিষয় জানিয়ে দিলেন এটি হচ্ছে আল্লাহ সুবাহানু তালার একক রাজত্বের কথা আল্লাহ রাবুল আলমিনের বরত্বের কথাও আল্লাহ সুবাহানুতলা এই সুরের মধ্যে এই আয়তের মধ্যে তুলে ধরলেন সেটি হচ্ছে মায়ালিক ইউদ্দিন এটি হচ্ছে মাইজ সুতরাং আমরা বুঝতে পেরেছি যদি আমরা আল্লাহ রাবুল আলমিনে জিকির করতে চাই যে জিকির মাধ্যমে আল্লাহ সুবাহানু তালার সন্তুষ্টি লিচক শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য জিকির করবো তাহলে সেই জিকিরগুলো আমাদেরকে এই তিনটি পয়েন্টে হতে হবে এর মধ্যে এই তিনটি পয়েন্ট থাকতে হবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা একটু লক্ষ্য করুন রাসুল্লাহ সাল্লাহ আমাদেরকে যে গুরুশিক্ষা দিয়েছেন সুহান আল্লাহ এর মধ্যে রয়েছে তসবিহ আল্লাহ রব্বুল আলমের স্তুতি এবং পবিত্রতা বর্ণা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা বলেছি এর মধ্যে আল্লাহ সুবাহানু তালের সত্যিকার প্রশংসা নিহিত রয়েছে এরপরে ইল্লাহ এখানে আল্লাহ সুবাহানুআ তালাহর প্রশংসা এবং তার সানা দুইটাই রয়েছে আমরা আল্লাহ রবুল আলমের প্রশংসা করছি এবং তার সানা করছি আল্লাহ সুবহানু তালা তিনি ছাড়া আর কোনো একক মাহবুদ নেই তিনি ছাড়া আমাদের কোনো প্রকৃত ইলাহ নেই সেটি আমরা তুলে ধরছি যেমন আল্লাহ আকবর যখন আমরা আল্লাহ রবুল্ আলমিনের বরতের কথা বর্ণনা করছি এর মধ্যে আল্লাহ তার শ্রেষ্ঠত্ব এবং তার যে কর্তৃত্বের বিষয় রয়েছে রাজত্বের বিষয় রয়েছে বিষয় রয়েছে সেটি এর মধ্যে নিহিত রয়েছে আর রাহমান ইর এর মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের সানা রয়েছে তারপর ইয়াজ আল জালালি উল্লাম এর মধ্যে আল্লাহ রাবুল আলমিনের রয়েছে ঠিক এমনিভাবে ভাবে আসল উল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি যেই পর্যায়ে হোক না কেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা প্রত্যেকটি জিকিরের মধ্যে এই তিনটি বিষয়ের যে একটি রয়েছেই রাসুল উল্লাহ সাল্লাহ ইসলাম এভাবেই আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন এবং এভাবেই আমাদেরকে জিকির করতে বলেছেন তাই জিকির রাসুল্লাহ সাহরিসাম যেভাবে করতে বলেছেন এবং যে উদ্দেশ্যে করতে বলেছেন সেই উদ্দেশ্য এবং সেই পদ্ধতিকে অনুসরণ করে আমাদেরকে জিকির করতে হবে এবার আমরা কিছু শব্দ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে শব্দগুলো মূলত আমরা জিকির হিসেবে আমাদের মধ্যে সবচেয়ে ব্যাপকতা লাভ করেছে সেগুলো আমরা দেখি যখন আমাদের মধ্যে অনেকে আমরা লক্ষ্য করে থাকি যিনি জিকির করে থাকেন ইল্লাহ ইল্লাহ এর জিকির করতে হচ্ছে আল্লাহ অন্য কিছু আল্লাহ সাহায্য অন্য কিছু জিকির কেন করবেন কি আল্লাহ রবিন এভাবে আমাদেরকে করতে বলেছেন অথবা আদৌ কি রসুল্লাহ সাল্লা ইসলাম অথবা তার সাহাবিরা কখনো এই ধরনের জিকির করেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা অত্যন্ত বিনয়ের সাথে আরোজ করবো আপনাদের কাছে এখানে মানে গোড়ামির কোনো কারণ নেই এখানে নিজের মানে ভাবভূর্তির কোনো বিষয় নয় ইমেজের কোন বিষয় নয় এটি আল্লাহ রবুল আলমিন আনুগত্যের বিষয় এটি আল্লাহরাবুল আলমিনের এবাদতের বিষয় সুতরাং এই বিষয়টিকে সত্যিকারভাবে আল্লাহ রবুল আলমিনের আনুগুত্তের জন্য মেনে নেওয়া উচিত যে না আমরা এই ধরনের জিকির করব না যেটি রসুল উল্লাহুল ইসলাম করেননি তার সাহাবিরা করেনি অথবা পরবর্তী সময় রসুল আল্লাহ সাল্লাহ ইসলামের যারা অনুসরণ করেছেন তার সাহাবিদের যারা অনুসরণ করেছেন উত্তমভাবে তারা কেউ করেনি সুতরাং সেভাবে আমরা জিকির করবো না দেখা যায় এরপরে অনেকগুলো জিকির হু হু হু দেখা যায় এই ধরনের জিকির আবিষ্কার করেছে আমাদের মধ্যে অনেকেই এরপরে শুধু আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ কোনো সন্ধ্যা আল্লাহ রবীন্দ্রাম যে এমন একটি নাম যে নামটি মূলত কামাল আল্লাহ রবুল আলমিনের সকল পরিপূর্ণ সিফাতকে সকল পরিপূর্ণ গুণাবলীকে এই নাম মূলত ইনক্লুড করে সামিল করে এটি আল্লাহ সুবাহান তালার পরিপূর্ণ একটি নাম কোনো সন্দেহ নেই এবং ইসমুল জালায়াল হওয়ার কারণে এই নামটি মর্যাদাপূর্ণ এতেও কোনো সন্দেহ নেই কিন্তু শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের এই নামটুকু এর মধ্যে আল্লাহ রবুল আলমিনের প্রশংসা নেই এর মধ্যে আল্লাহ রাবুল আলমিনের মাইজ নেই এর মধ্যে আল্লাহ রাবুল আহমেদ সানা নেই এর মধ্যে আল্লাহ রাবুল আলমে তসবি নেই এই আপনি দেখেন আল্লাহ সুবাহানব তালা কোরআন করিমের মধ্যে আল্লাহ রবুল আলমিনের নাম যখন উল্লেখ করেছেন আল্লাহ রবুল আলমিন সেখানে প্রশংসা শব্দ দিয়ে উল্লেখ করেছেন কোথাও আল্লাহ সুবাহ সুহান করেছেন এবং যাতে করে বান্দা আল্লাহ রাবুল্লা আলমিনের প্রশংসার ক্ষেত্রে আল্লাহ রাবুল যে মানহ যে পদ্ধতি শিখিয়েছেন এবং কোরআনের মধ্যে আল্লাহ যে পদ্ধতি আমাদের জন্য জানিয়েছেন ঠিক সেই পদ্ধতির অনুসরণ করতে পারে সেই পদ্ধতি অনুসরণ করে সত্যিকার বান্দা আল্লাহ আব্বুল আলমিনের জিকির করতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন এগুলো শুধু এমনিই অবতীর্ণ করেছেন ব্যাপারটি এমন নয় বরং এই জন্য আল্লাহ সুবাহ তালা নাজিল করেছে কোরআনের মধ্যে যাতে করে এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তাই সুপ্রিয় দর্শক বায়ুবেরা শুধুমাত্র নিচুক আল্লাহ রাব্বুল আলমিনের নামের জিকিরটি যেহেতু রসুল্লাহাম করেননি তার সাহিরা করেনি আমরা সেটি করব না আমরা লক্ষ্য করছি আল্লাহ সুবানকে পরিপূর্ণরূপে নিবন্ধ করুন অথবা আল্লাহর প্রতি আপনি একেবারেই মনোনিবেশ করুন এই আয়াতের মাধ্যমে একদল ভাই এক বন্ধু দলিল পেশ করে থাকেন তারা বলে থাকেন যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তুমি তোমার প্রতিপালকের নামের স্মরণ করো তাহলে আল্লাহ রাম কি শুধু আল্লাহ না অসংখ্য আল্লাহ রব আলিন অনেকগুলো নাম রয়েছে যেগুলো সুন্দর সুন্দর নাম আল্লাহ সুবান সুতরাং তোমরা আল্লাহ রাবুল আলমিনের এই নামগুলো ধরে আল্লাহ রাবুল আলমকে ডাকো আমরা যদি আল্লাহ রাবুল আলমকে ডাকতে চাই আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করতে চাই এই নাম গুলোর মাধ্যমে ধরে আল্লাহ রাবুল আলমকে ডাকবো দোয়ার জন্য আল্লাহ সুমানা এই নাম ব্যবহার করতে বলেছেন এগুলো নিয়ে কিন্তু আল্লাহ রবুল আলমী যে নামের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে করতে আপনি দেখবেন কোথাও আল্লাহ আল্লাহ এভাবে জিকির করতে বলা হয়নি তাই এই আয়াতের মধ্যে এই যে নামের কথা বলা হয়েছে এই এসেম শব্দটি নিয়ে আহম তফসির মুফাস কালাম বলেছেন যে এই শব্দটুকু মুখ্যাম অতিরিক্ত যেহেতু আল্লাহ রাবুল আহিন্ন আয়াতের মধ্যে তোমরা আল্লাহ রবুল আলীনকে স্মরণ করো সরাসরি আল্লাহকে স্মরণ করতে বলেছেন সেখানে নামের কথা উল্লেখ করে নাই আল্লাহ রবুল্লা আলামিন সরাসরি নামের কথা উল্লেখ করেছেন তাই এখানে শুধুমাত্র নাম উদ্দেশ্য নয় বরং নামটা উল্লেখ করা হয়েছে আল্লাহ রবুল আলমিনের এই নাম উল্লেখের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নাম সমূহের মাধ্যমে তার জিকির করা যাতে করে আল্লাহর নাম নামগুলো তার জিকিরের জন্য ব্যবহার করে বা আল্লাহর নামের গুরুত্ব বুঝানোর জন্য এখানে মূলত করেছেন আল্লাহ আল্লাহর নামের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি সেখানে একটি নামের কথা বুঝার উদ্দেশ্য নিয়ে শুধু আল্লাহর শব্দ নয় আর রহমানও আসতে পারে আর রাহিম আসতে পারে আল করিম ও পারে আল ও আসতে পারে আল্লাহরুল আলমিনের যে সমস্ত নামগুলো তারা বলেছেন হু আল্লাহুল ইহু যত নামগুলো সুবাহ সেই সমস্ত নামগুলোর মধ্যে আসতে পারে এখানে উদ্দেশ্য বা বসে শুধুমাত্র করেন নাই আর এই আয়াতটি নাজির হয়েছে রসুল্লাহমের কাছে রসুল্লাহাম ও সাহাবিরা এই আয়াত থেকে মূলত এই ধরনের কোনো জিকির বুঝেন নাই যে জিকির আমরা মনে করে থাকি বরং রসুল্লাহ থেকে যেটি বুঝেছেন সেটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের পবিত্রতা এবং প্রশংসার জিকির করার জন্য মূলত আল্লাহ সুবাহ আমাদেরকে আয়তের মধ্যে নির্দেশ দিয়েছেন তাই এই জিকিরের মাধ্যমে কোন ব্যক্তি যদি সত্যিকার অর্থে মানে আল্লাহ রব্বুল এই নির্দেশের ক্ষেত্রে ভুল বুঝে থাকেন বিভ্রান্ত হয়ে থাকেন আমরা বিনয়ের সাথে অনুরোধ করব। শুধু আল্লাহর জিকির করবেন না বরং রসুল আল্লাহ সুসমসন্নাইয়ের অনুসরণ করবেন যেভাবে রসুল সোল্লাকে জিকির করতে বলেছেন সেভাবে জিকির করবেন সুপ্রিয় দর্শক আজকে আর বলতে পারলাম না আজকে আমাদের সময় এখানে শেষ আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আবার আপনাদেরকে পাবো এই প্রত্যাশায় এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাক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 So, if Jesus Christ peace be upon him by for three days, who controlled the world? That means, if him go by it? The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to yeah. be wrong. Dekhoon, Dr. Jaakirer Shange Aalap Kori. Proti Shonibar, Rajshad Shattai, Apuna Shamprachar. Shakal Shadai Notai Bangla Deshe, Peace TV Bangla. Who was the first prophet? Was a prophet the first one to read and write? প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় পুনঃ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস বাংলায়